সমাধানো হল রহমতারক বসমি রহিম আলহামদুলিল রবিরমিন ওসলা সঈদুলমুর সলীন নবীনা মহমদ বাহি ওসহ আজমাইন আমা বাদ ফিলতর ও আম্মা ই ফদার ফুলনতিমা তামসকিনী আসংসা সালাম রাজ মহম্ম রসুলের উপর আমরা তফসির করবো সুরতুলফজর সুরাতুল ফাজরের আয়াত নম্বর ২৬ ছাব্বিশ সাতাইশ পাকের সাদ করছেন ও আম্মা এজাম আব্দালাহু মানব জাতির পরীক্ষা সম্পর্কে পৃথিবীতে আল্লাহ পাক তার আগের আয়তে বলেছেন যে মানুষকে কখন আমি পরীক্ষা করি নেয়ামাত দিয়ে ধন সম্পদ দিয়ে সুখ শান্তি দিয়ে সচ্ছলতা দিয়ে তখন অধিকাংশ মানুষ মনে করি যারা আল্লাহর সাথে তেমন সম্পর্ক রাখে না যারা দুনিয়াকে মনে করে যে এখানেই যা কিছু করার আর পাওয়ার এজন্য দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন পরকাল সম্পর্কে চিন্তাশীল নয় এরা মনে করে যে আল্লাহ বড় সম্মানিত করেছে। আল্লাহ আমাকে খুব ভালোবাসে আর যে অবস্থায় আছি এটা আল্লাহ খুব পছন্দ করছেন সুতরাং আল্লাহ ফাঁকা আমাকে খুব দিয়েছেন ধন সম্পদ আর দুনিয়ার সুখ শান্তি আর হঠাৎ করে যদি এর বিপরীতটা হয়ে যায় সংকট নেমে আসে আল্লাপাকবুল আলমিন কোনো বিপদ আপদ দেন তাহলে হাহু তা শুরু হয়ে যায় তখন বলে রব্বি আহানান আল্লাহ বড়ো আমাকে লাঞ্ছিতপদস্ত করেছেন কোনো রকমের ধৈর্য ধারণ করে না পক্ষান্তরে মমিন বান্দা যদি সুখ পায় তো আল্লাপাকে সুক্রিয় আদায় করে আর যদি কষ্ট আসে তাহলে ধৈর্য ধারণ করে এই জন্য সর্ব অবস্থায় মমিন বান্দা সফলকাম। কাম দুনিয়াতেও সফল কাম আর আখেরাতে আল্লাহ পাকর্বুল আলমিন উত্তম প্রতিদান দেবেন তার সুক্রিয়া আদায় করার জন্য আর তার ধৈর্য ধরার জন্য আল্লাহ আল্লাহক বলছেন যে কাল্লা এইরকম ধারণা রাখিও না যে দুনিয়ার বিপদ আপদ আসলেই যেন তোমার দুনিয়া অন্ধকার হয়ে গেল এরকম নয় আল্লাহ পরীক্ষা করছেন। কষ্ট দিয়ে পরীক্ষা করেছেন আর যদি সুখ আসে তো এই ধোকাই থাকিও না যে আমাকে আল্লাহ খুব পছন্দ করেন তাই আমাকে খুব দিয়েছেন এরকম মনে করিও না এটা প্রতিদান জগৎ নয় এটা বদলার জন্য নয় বরং বদলার জগৎ হচ্ছে আখেরাত আর আখেরাতে যদি সুখ শান্তি পেতে হয় তাহলে কিছু ভালো কাজ করতে হবে আর অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে হবে ইমানের সাথে আল্লাহ বলছেন বাল্লামুন আল ইয়তিম বরং তোমরা ইয়তিমের শ্রদ্ধা সম্মান করো না ইয়তিমের আদর যত্ন করো না এই কাজগুলি করতে হয়তো। তাহলে তোমরা সফল কাম হতে আল্লাপাকে রাহমত পেতে গলা তাজুন আল্লা তামেল মিসকিন আর তোমরা দরিদ্রকে অন্নদানে উৎসাহিত করো না পাক দরিদ্রকে খাদ্য দিতে উৎসাহিত করার কথা বলেছেন তার মানে নিজেকে উৎসাহিত করবে নিজেও দেবে আর অনেক সময় শুধু আপনার দেওয়া যথেষ্ট নয় অন্যদেরও প্রয়োজন রয়েছে সুতরাং এই উত্তম উপদেশ আপনি অন্যদেরকেও দেবেন যারা দাওয়াত দিয়ে থাকে ভালো কাজের দিকে তারা অবশ্যই সেই কাজগুলি করবে এটাই হচ্ছে তার জন্য উচিত আর এই রকম যদি হয় তাহলে তার কথা ফলপ্রসূ হবে দাওয়াতের ক্ষেত্রে বরকত দেখা দেবে এই জন্য আল্লাহ ফাকর্বুল্লা আলমিন মিসকিনদের খাদ্য দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করেন এই বিষয়টি বলেছেন উৎসাহিতও করতে হবে আর তার সাথে সাথে নিজেকে উৎসাহিত করে সৎ কাজে অংশ নেবে অথা কলুনা তোরাস আকেল আল্লাম্মা আর তোমরা উত্তরাধিকারীদের সম্পদকে তোরাস হচ্ছে সম্পদ যা কোনো মানুষ ইন্তেকালের সময় ছেড়ে যায় তোমরা উত্তরাধিকারীদের সম্পদকে পুরোপুরি ভক্ষণ করে থাকো পুরোপুরি তোমরা বেঈমানি করে নিয়ে থাকো দখল করে নিতে চাও আল্লাহাকবুল আলমিন এইসব লোকদের নিন্দা করেছেন এটা বড়ো অপরাধ যে জুলম অত্যাচার করবে ভাগ বন্টনের ক্ষেত্রে কত হেবন আলমাল আহুব্বান জাম্মা আর তোমরা ধন সম্পদকে খুব বেশি ভালোবাসো এমন ভালোবাসা বাসো যে যেটা তোমাদের দিনের রক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় যেটা কি হারামে লিপ্ত করে দেয় এইরকম ভালোবাসা ধন সম্পদের কঠোরভাবে নিষিদ্ধ কিন্তু এমনিতে মানুষ হিসাবে ধনের ভালোবাসা প্রত্যেকের আছে সৎকর্মশীল মানুষও পয়সাকে ভালোবাসে সুখ শান্তিকে ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই এটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা যেমন বাপ ছেলে মেয়েকে ভালোবাসে ছেলেমেয়েরা বাপ মাকে ভালোবাসে এটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা মুসলিমেও ভালোবাসা মুসলিমেও ভালোবাসা ধন সম্পদ মানুষ ভালোবাসবেই কিন্তু সেই ভালোবাসা কখন আল্লাহ পাকের কাছে আপত্তিকর হবে যখন ধনসম্পদের সম্পদের ভালোবাসা আল্লাহর দিন মোতাবেক চলতে বাধা সৃষ্টি করবে দিনের কিছু আপনি নষ্ট করে ফেলবেন ফরজ অজেব ছেড়ে দিয়ে ধন সম্পদ উপার্জন করছেন হারাম উপায়ে আপনি ধন সম্পদ উপার্জন করছেন হারাম ক্ষেত্রে ধন সম্পদ ব্যয় করছেন এই ধনের আসক্তি পাকের কাছে নিষিদ্ধ তারই নিন্দা করেছেন আল্লাহ ফক্রব আলম কাফের চরিত্র হচ্ছে ধন কি সবকিছু চাইতে বেশি ভালোবাসা আর সম্পর্ক হচ্ছে পয়সার ভিত্তিতে যেখানে পার্থকা কোশ্চিন কালেও না যে তোমাদের ধারণা যে পরকাল হবে না জবাবদেহি করতে হবে না অবশ্যই হবে আর সেটা কখন হবে এ যা দুঃখাতিল আর দো দাক্কান ধাক্কা যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করে দেওয়া বাঙালির মতো বানিয়ে দেওয়া হবে ওয়া আর অব্বা সাফফান সাফফা আর সেই দিন যেদিন ক্যামত হবে হে নবী মোহাম্মদ সাল্লার প্রতিপালক আগমন করবেন বিচার দিবসে মালাকু আর ফেরেস্তাগন আগমন করবে। সাফান সাফা সারিবদ্ধভাবে আল্লাহ আল্লাপাকের ফেরস্তার আকাশ থেকে নেমে আসবেন অফতেহাত ইসামা ফাখানা তাবু আবাহ আকাশের বহু দরজা হয়ে যাবে আর সেসব দরজা দিয়ে আসমানের ফেরস্তার নেমে আসবেন এই বিচার দিবসে অকরবুল আলমের এরশাদ করছেন অজিয়া ইয়মায়দিন বে জাহান্নাম এই বিচার দিবসে জাহান্নামকেও এনে উপস্থিত করা হবে সামনে যা মমিনরাও দেখবে আর কাফের রাও দেখবে আর কোন কোন কোনো তাসিরকাররাও বলছেন যে শুধু কাফেরদেরকে দেখানো হবে কিন্তু সঠিক হচ্ছে যে যেমন কাফেররাও দেখবে মমিন রও জাহান্নামকে দেখবে যাতে করে মমিন আল্লাহ পাকের সুখ্রিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে হেদায়ত করেছিলেন যে আজকে আমি জানতে রাস্তা পেয়েছি আর জাহান্নাম থেকে রক্ষা পেয়েছি আর কাফেরদের জন্য আজাব স্বরূপ এই আজাব সচক্ষে দেখবে আল্লাহ বলছে জাহান নামকে নিয়ে আসা হবে সেই দিন জাহান নামকে নিয়ে আসা সম্পর্কে রাসোরম হাদিস রয়েছে যে ইউ তাবে জাহান্নাম ইয়াল কেয়ামা কেয়ামতের দিনে জাহান নামকে নিয়ে আসা হবে ওয়াল্লাহ ও না আল ফেজে সেই সময় জাহান্নামের সত্তর হাজার লাগাম হবে আর সেই লাগামে বেঁধে নিয়ে আসা হবে জাহান নাম কেমন হবে আল্লাহ পাক ভালো জানেন আর প্রত্যেকটি লাগামে ইনসান তখন মানুষ উপলব্ধি করবে এখন বুঝতে পেরেছে হাড়ে হাড়ে টের পেয়েছে ওয়ান হুজিক আল্লাহ বলছেন এই সময় স্মরণ করে আর উপলব্ধি করে লাভটাই কি হবে এখন তার লাভ নেই সংশোধনের সময় নেই এক লোয়ালই তানি যখন দেখবে যে না আর রক্ষা পাচ্ছি না তখন বলে হাই কদ্দম তুলে হায়াতি যদি আমার এই জীবনের জন্য কিছু অগ্রিম পাঠাইতাম পৃথিবী কিছু নেকি পাঠাইতাম এই জান্নাত পাওয়ার জন্য কিছু পাঠাইতাম জাহার্নাম থেকে রক্ষার জন্য যদি কিছু পাঠাইতাম আল্লাহ বলছেন ফাইয়া ওমাইদিল্লা বাহু আহাদ সেই দিন আল্লাহ পাকের শাস্তি মতো কোনো শক্তি শাস্তি দিতে পারে না আল্লাহ পাকের শাস্তি দেওয়ার মতো কেউ পৃথিবীতে শাস্তি দিতে পারেও নি আর পারে না পারবে ওরা আল্লাহ এত কঠোর শাস্তি দেবেন আহাদ আর আল্লা পাকের বান্ধনের মতো কেউ বাঁধতে পারে না এমনভাবে মজবুত করে পাক বাঁধবেন এই জাহান্নামের আসামিদেরকে ইয়া ইয়া তোহান্না সুলমুতাইন্ আর নেক লোকদেরকে সৎ কর্মশীলদেরকে সম্বোধন করে বলা হবে এই কথাটি বলা হবে কোথায় এই মর্মে তফসিরকারদের বিভিন্ন মত রয়েছে বরং বিভিন্ন সময় বলা হবে এটাই ঠিক একটি মত না নিয়ে এই সময়গুলিতে সব সময় বলা হবে তার একটি সময় হচ্ছে মতের সময় একটা আল্লাভীরও মানুষের মমিন মুত্তাকি যারা গোনা থেকে বেঁচে থাকতো সৎকর্মশীল যখন মারা যায় তখন তাকে সুসংবাদ দেওয়া হয় যে তোমার চিন্তা নেই ও আবু সেরুবিল জাননা জান্নাতে সুসংবাদ নেওয়া যেমন ওই নায়তাল্লা বলেছেন এল্লে তিকুম তু আদন যা তোমাদের ওদের সাথে ওয়াদা করা হয়েছে এই সম্বন্ধনটা মৃত্যুর সময় বলা হবে যে তোমার কোনো চিন্তা নেই আর আল্লাহ সন্তুষ্টের দিকে চলো আর বলা হবে যখন কবর ফেটে উঠবে আর বিচার দিবসে যাচ্ছে সেই সময় বলা হবে যে এর জেইল আর রবের কাছে চলো কোনো চিন্তা নেই আর জান্নাতে যখন যাবে সেই সময় বলা হবে যে জান্নাতে ঢুকো রবের কাছে চলো আল্লাহ বলছেন ইয়া আইয়া তোহান্নাফুল মাইন্ প্রশান্ত আত্মা মিন আল্লাহ ভিরুর আত্মা হচ্ছে প্রশান্ত আত্মা আল্লাহ বলছে যারা দিনের ওপর অটল ছিল দিনের ফারায় আদায় করত হারাম কাবিরা থেকে বেঁচে থাকত প্রশান্ত আত্মা আল্লাহ ফাকরুল আলমিনের পক্ষ থেকে তাদের ডাক দেওয়া হবে মাধ্যমে কি হে প্রশান্ত আত্মা তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ফিরে আসো রা দিয়া সন্তুষ্ট হই মার আর সন্তুষ্টির পাত্র হই তুমিও সন্তুষ্ট হবে আর তুমি সন্তুষ্টের পাত্র হবে অর্থাৎ আল্লাহ পাকরাবুল্লা আলমী তোমার ওপর রাজি হবেন আর তুমি আল্লাহ পাকের নিয়ামত পেয়ে রাজি হয়ে যাবে যেমন সাহাবাই কেরাম তাদের অনুসারীদের সম্পর্কে আল্লাহ বোঝা রদি আল্লাহ আনহম ওর আল্লাহ রাজি হয়ে যাবেন তাদের উপর আর তারাও রাজি হয়ে যাবে আল্লাহ পাক পাকরাবুল্লা আলমিন তারপরে বলবেন ফদ ফি এবাদি আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও তাদের দলে সামিল হয়ে যাও এরা জান্নাতে যাচ্ছে এই নেক লোকেরা এদের সাথে সামিল হয়ে যাও ফদ খলি জান্নাতি আমি মোহাম্মদ হাশিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা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 चालनारण सुंदर एक विधान नए धंस जो अनिवार्य शेख सैफुद्दी तलोके जीवन गढ़ारृथा निवाचित किताब बुलूल माराम मीन आदिल्ला हकाम यमे दर्श हादीसा होकल के शार সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুবুল মারামের দার্শেহাদিস শুধুমাত্র সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহরুল আলমিন সুরাতুল বালাদে ইরশাদ করছেন বিসমিল্লা রহমান রাহীম লাউসম বেহাজ আলাদুম বেহাজ আলাদা লাকাত আল্লাহ ফকরবুল আলমিন এই সুরা নবী করিম সালাম মক্কি জীবন নাজল করেছেন আর এতে বিশটি আয়াত রয়েছে আর এই সুরার প্রথম দিকে আল্লাহ আকরবুল আলমিন কয়েকটি বিষয়ের শপথ করেছেন আর তারপরে বলছেন লাকাদ খালাকাল ইনসানা ফিক মানুষকে পৃথিবীতে কষ্ট বরদাস্ত করার জন্য কষ্ট করার জন্য পাঠিয়েছি কষ্টের জীবন কাটাবে উন্নতি অবনতি হবে সুখ দুঃখ হবে আর এ এছাড়াও আল্লাহ পাখের দিন পালনের ক্ষেত্রে কষ্ট করতে হবে না কষ্ট করলে কখন আল্লাহর দিন মেনে জীবন যাপন করা যাবে না কারণ আল্লাহর দিন মেনে চলাই মানে নিজেকে একটা সীমার মধ্যে রাখা আর যারা আল্লাহ পাখের দিন মানেন না তারা যেখানে ইচ্ছা সেখানে যায় যা ইচ্ছা তাই বলে যা ইচ্ছা তাই করে তো আল্লাহ পাক রবুল আলমিন শপথ করার পর এই বিষয়টি উল্লেখ করেছেন আর তারপরে মানুষের ওপর যে আল্লাপাকের নিয়ামত রয়েছে সেসবের কিছু নিয়ামত উল্লেখ করেছেন আর তারপরে তাদেরকে বেশ কিছু নে আমলের জন্য ভালো কাজের উৎসাহিত করেছেন ইমানের অবস্থায় ইমানের সাথে সাথে জাতি করে তারা সৎকর্মশীল হয় তাহলে তারা আল্লাহ পাকের নিয়ামত জান্নাত পাবে এই সুরার নাম হচ্ছে সুরাতুল বালাদ কারণ এই সুরার প্রথম আয়তে আল বালাদ শব্দটি উল্লিখিত হয়েছে আল্লাহ পাক মাক্কা শহরের শপথ করেছেন মহান আল্লাহর স্বাদ করেছেন লা বেহাজ আল বালাদ লা হচ্ছে অতিরিক্ত যার অর্থ এখানে নেই অথবা কাফের মুশ্রিকদের যে ভ্রান্ত ধারণা তাকে না করার পরে আল্লাহ পাক কসম করছেন যে লা তোমাদের যে ধারণা যে পৃথিবী হচ্ছে গন্তব্যস্থল আর এরপরে কিছু নেই এই সব ধারণা ভুল আল্লাহ পাকের তৌহিদ প্রতিষ্ঠা না করে যে সির্কে লিপ্ত রয়েছে সিরকের পথ হচ্ছে ভুল ইত্যাদি এসব না করার পর্লা বলছেন ওকসেমো বেহাজ আল বালাদ আমি এই শহরের শপথ করি অর্থাৎ মক্কা মক্কানগরের শপথ করি ওয়ান তা হেল্লুম বেহাজ বালাদ হে নবী মোহাম্মদ সাল্লাম তুমি এই শহরে অবশ্যই প্রবেশ করবে একটি তফির তুমি এই শহরে শীঘ্রই প্রবেশ করবে অর্থাৎ তোমাকে এরা বিতাড়িত করবে তুমি নির্বাসিত হবে হিজরত করে চলে যাবে তারপরে আবার এখানে বিজয় লাভ করবে আর মক্কা বিজয়ের বছরে তুমি প্রবেশ করবে এই একটি তাফসির আরটি তাফসির হচ্ছে হেল্লন মানে তুমি অবস্থানকারী তুমি এই পবিত্র আর নিরাপত্তার শহরের বাসিন্দা এখানে তুমি বসবাস করে থাকো আনতা হেল্লুম বেহাজ হেল্লোন মানে মকিমুন তুমি এই শহরেই বসবাস করে থাকো এটা হচ্ছে তোমার জন্মভূমি জীবনের তিপ্পান্ন বছর আসল্লা সাল্লাহ আলী আসাল্লাম কাটিয়েছেন এই মক্কানগরীতে আর তারপরে হিজরত করে দশ বছর মদিনায় কাটিয়েছেন আরেকটি তাফসির কেউ কেউ করেছেন যে ওয়ান হিল্লুম বেহাজ আলবাদ মানে তুমি এই শহরকে কিছুক্ষণের জন্য আল্লাহ নির্দেশে হালাল করে নিবে। এটা অধিকাংশ তফসিরকাররা বলেছেন তুমি এই শহরকে কিছুক্ষণের জন্য আল্লাহ নির্দেশে হালাল করে নিবে। কারণ এই শহরকে আল্লাহ ফকরাবুল আলমিন হারাম করেছেন এই এখানকার মসজিদের নাম কাবানো হচ্ছে আল মসজিদুল হারাম আর এখানে নির্ধারিত এলাকা রয়েছে যেন হচ্ছে আলহারাম হারাম এরিয়া সম্মানিত এরিয়া এবং এখানে লড়াই করা অস্ত্র ধারণ করা হারাম এই এইরকমই এখানকার ঘাস কাটা হারাম এখানকার শিকারী ধরা অথবা শিকারীকে তাড়ানো হারাম এখানে কোনো পড়ে থাকা বস্তু যদি কারো পান্তা হলে সংগ্রহ করে নিজে উঠিয়ে নিয়ে যাওয়া হারাম যদি কেউ উঠায় তাহলে তার ঘোষণা করতে হবে এইসব নবী এ কারি সাল্লা আসসালামের সহি হাদিস সহিখারি মুসলিমের নন কিতাবের হাদিস প্রসিদ্ধ হাদিস কিন্তু আল্লাহ পাক রবুল এই মক্কাতুল মক্করম্মাই মক্কা বিজয়ের বছর অষ্টম হিজরিতে রাসুল্লাহ আসলামের জন্য সেই দিনের অল্প কিছু সময় অস্ত্র ধারণ হালাল করেছিল। এই বিষয়টিকে এখানে বলা হয়েছে যে দেখো এখনও রাসুলুল্লাহ জীবনে আছেন আর অস্ত্র ধারণ করবেন মক্কা বিজয়ের জন্য জেহাদের জন্য আসবেন তিনি অষ্টম হিজরিতে আল্লাহ ভবিষ্যৎবাণী করে সুসংবাদ দিচ্ছিল সরুল্লা সাল্লাম ওয়ান তা হিল্লুম বেহাজ আল বালাদ এই শহরকে তুমি হালাল করে নিবে অর্থাৎ আল্লাহ নির্দেশে তুমি এই শহরে কিছুক্ষণের জন্য যুদ্ধকর অস্ত্র ধারণ করা হালাল করবে আল্লাহর তরফ থেকে সরুল্লাহ সাল্লি সাল্লাম এখানে আসতেই যখন দেখলেন যে কোনো প্রতিরোধ নেই তখন তেমন অস্ত্র ধরার প্রয়োজন হয়নি তবে ওদের মধ্যে কিছু লোক সম্পর্কে অল্প কয়েকজন সম্পর্কে নবী সাল যেখানে পাও তাদেরকে হত্যা করো তার মধ্যে একজন ছিল ইবনে খাতল ইবনে খাতল মক্কাতি ছিল আর পালাতে না কাবার চাদর ধরে ছিল নবী সালের ফখতুলু একে হত্যা করো কারণ এই ব্যক্তির অপরাধ বড়ই চরম ছিল সে তার দাসীদেরকে দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কুৎসাই গান গাওয়াইত এইরকম অপরাধের ক্ষেত্রে শাসকের স্বাধীনতা রয়েছে আর রাসুল উল্লা শুধু শাসক না বরং আল্লাহ রব্বুল্লা আলের পক্ষ থেকে তিনি রাসুল আল্লাহ নির্দেশে করেছেন তো আল্লাহ ওই বিষয়টিকে এখানে উল্লেখ করেছেন বাবা ওয়ালাদ আর শপথ যে জন্ম দেই তার প্রথম জন্ম যিনি দিয়েছেন আদাম আলি সালাম তাহলে ওয়ালেদ সবার পিতা ওয়ালেদ পিতাকে বলা হয় সবার পিতা এবং প্রথম যিনি জন্ম দিয়েছেন তিনি আদাম আল ইসলাম আদাম আল ইসলামের শপথ করেছেন ওমা ওয়ালাদ আর যাদেরকে জন্ম দিয়েছে আদাম আল ইসাল্লাম তাদের শপথ অর্থাৎ প্রত্যেক মানুষের শপথ আল্লাহ পাক প্রত্যেক মানুষের আয়ত শপথ করেছেন তারপরে নিঃসন্দেহ আমি মানুষকে সৃষ্টি করেছি বড় কষ্ট শ্রমের মাঝে কষ্ট শ্রম করেই জীবনযাপন করতে হবে পৃথিবীতে একুলো মানুষ বলে থাকে অর্থাৎ কাফের বলে থাকে মুশ্রেক বলে থাকে যারা আল্লাহকে ভয় করে না পরকার বলে চিন্তাশীল নয় তারা ধন সম্পদ পেলে টানে বামে যেখানে সেখানে অন্যায়ের কাজে অত্যাচারের কাজে ভোগবিলাসের কাজে মত ব্যবচার যা ইচ্ছা তাই যেখানে ইচ্ছা সেখানে খরচ করে আর খরচ করার পরে আবার জনসমাজে বলে বাড়াই আমি এই রকম হোটেলে ছিলাম পার ডে আমার এত খরচ হইতো আমি তিন দিনের জন্য সফরে গেলাম বিদেশে কোথাও আর যাওয়ার পরে সেখানে কোটি কোটি টাকা খরচ করে এলাম এগুলি হচ্ছে কাফের মুশ্রেক আল্লাহি যারা পরকার সম্পর্কে চিন্তা রাখে না তাদের কথা উল্লেখ করে বলছে একুলো এইরকম কাফের অবাধ্যরা বলে আহ্লাক্ত মা লাল্লবাদা আমি প্রচুর ধন সম্পদ উড়িয়েছি আয়াহসব আল্লাহ আহাদ সে কি ধারণা করেছে যে তাকে কেউ দেখেনি আল্লাহ দেখেছেন জেনেছেন আর আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে আল্লা আল্লাহ আইনান একটু চিন্তা করো আমি কি তাকে দুই চোখ দিইনি আমি দিয়েছি অলিসান ওয়াসাফা তাইন আর একটি জিভ্ভা দিয়েছি দুটি ঠোঁড় দিয়েছি ওয়াহাদ আর তাকে দুটো রাস্তাও দেখিয়ে দিয়েছি ভালো রাস্তা দেখিয়ে দিয়েছি আর বলেছি এটা ভালো রাস্তা এসে রাতে মুস্তাকিম এই পথে চলো আর এটা হচ্ছে খারাপ রাস্তা শয়তানের রাস্তা এই রাস্তায় চলিও না নাহলে যাহ নামে যাবে এই রাস্তা জাহান্নামে নিয়ে যাবে এই রাস্তা জান্নাতে নিয়ে যাবে দুটো রাস্তা নাজদাইন মানে তারিখ ফালাক্তাহমাল আঁকাবা কিন্তু এই মানুষ কাফের মুশ্রিক যারা আল্লা রহি অথবা পাফিস্ট গুনাগার ফালাক্তাহমাল আঁকাওয়া দুর্গম ঘাঁটিতে প্রবেশ করেনি দুর্গম ঘাঁটি হচ্ছে দিনের দুর্গম ঘাঁটি অমাদ রকাবাহা হে নবী তুমি কি করে জানবে যে দুর্গম ঘাঁটি কি পাক নিজের শোনাচ্ছেন যে আমি দুর্গম ঘাঁটি বলতে কি বোঝাতে চাইছি দুই পাহাড়ের মাঝখানে সংকীর্ণ যে রাস্তা থাকে ঘাঁটি বলা হয় আল্লাহ পাকুল আলমিন বলছেন ফাক্কর আকাবা তার একটি কাজ দুর্গম ঘাঁটি অর্থাৎ ইমান এবং নেক আমল তো এই মর্মে আল্লাহ আল্লাপাক কয়েকটি নেক আমল ভালো কাজের কথা উল্লেখ করেছেন ফাক্যর আকাবা তার মধ্যে একটি হচ্ছে কিতদাস স্বাধীন করা কীতু দাস হয়ে রয়েছে স্বাধীন করে নবী সাল্লাহ বড়ই ফজিলত বলেছেন যে এই ব্যক্তি একজন কিতু দাস স্বাধীন করবে আল্লাহ পাক তাকে জাহান থেকে স্বাধীন করবেন কারণ আল্লাপাক কাউকে গোলামীর জীবনে দেখতে চান না কারণ তার ব্যক্তি মালিকানাও নেই স্বাধীনভাবে আল্লাহপাকের রেবাদবন্দী করতে পারছে না এমন কি যদি কাফেরও যদি হয় তার তারপরে উৎসাহিত করেছে করেছেন স্বাধীন করার ক্ষেত্রে অথবা অন্নদান করা দুর্ভিক্ষ দিনে অভাব দেখা দিয়েছে অভাবীদেরকে খেতে কাকে আল্লাহ বলছেন বিশেষ করে আত্মীয় যায় ভাগ্নে ভাগনি ইত্যাদি এই ধরনের যা মাত্রাবা অথবা এমন দরিদ্রকে যে ধুলাই মিশে যাচ্ছে যা ধুলো ধূসরিত অর্থাৎ খিদায় অনাহারে চলতে পারে না মাটিতে গোড়াগড়ি করছে যা মাত্র তোরা মানে মাটি আর সেখান থেকে আল্লাহ বলছে এই এইরকম যারা অসহায় দরিদ্র আল্লাহ বলতে চান অসহায় দরিদ্র তাদেরকে দান করা এটা হচ্ছে ইমান ইসলামের দুর্গম বা ঘাঁটি বাড়ি আল্লাহ পাক তার সাথে বলছেন দেখো শুধু এই ভালো কাজগুলি করলে হবে না এইরকম জনকল্যাণমূলক কাজ তো অনেকেই করে কিন্তু আল্লাহ পরকালে বিশ্বাসী নাই খ্যাতির জন্য অথবা মানবতা আছে ইনসানিয়াত মানবতা আছে সে জন্য করে না যথেষ্ট নয় আল্লাহ কানা মিনালি না ওতাওয়াস অবিস্মরে ওয়তাওয়া সবিলমার হাম্মা আর তারপরে শুনে রাখো তদুপরি সে যেন কী হয় মিনাল্লা আমই সব লোকদের অন্তর্ভুক্ত হয় যারা বিশ্বাসী ইমানদার হয় প্রথম শর্ত হচ্ছে যে কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হওয়ার জন্য আর আখেরাতে পাওয়ার জন্য দুনিয়া আল্লাহ দেবেন আর আখেরাতোর বদলা পাওয়ার জন্য ইমান শর্ত আল্লাহ পরকালে বিশ্বাস যেসব বিষয়দের প্রতি ইমান নিয়ে আসা ফরজ তা বিশ্বাস করা অত অবিস্মবর এবং ইমানের সাথে সাথে তারা একে অপরকে উপদেশ দিয়ে থাকি আল্লাহর ডানপন্থী এরা ওই সব লোকেরা যাদের ডান হাতে কর্মলিপি হবে আর জান্নাতি হবে আয়াতে না পক্ষান্তরে যারা আমার আয়াত অস্বীকার করেছে অমান্য করেছে আল্লাহর বিধান মানেনি করি জীবনযাপন করেনি হোম আসহাব মশ আমা এর হচ্ছে বামপন্থী এদের বাম হাতে আমল নামা দেওয়া হবে আলাই হিমনা আর তাদের ওপর আগুন ছেয়ে থাকবে অর্থাৎ আগুন তাদেরকে ঘিরে নিবে জাহান নামে নিক্ষেপ করা হবে এমন আগুন মুসাদা যা বন্ধকৃত হবে মুসাদা মোগা বন্ধুকৃত হবে আর জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দিয়ে জাহান্নামে দরজা জারালাহ সব কিছু বন্ধ করে কোনো ছিদ্র থাকবে না যাতে করে পারে আর কিছু ঠান্ডা হবে এরকম যেন চান্স না থাকে আল্লাহ পাক রবুল আলমিন জাহান্নমে নিক্ষেপ করার পরে জাহান্নমকে বন্ধ করে দিতে এখানে আমাদের সময় শেষ হয়েছে আর সুরয়ে باللہ تفسر و شیش ہوسے شی اللہ پاک ہمانے جن معاف کر دین اللہ پاک رب العالمین جن کمل توفیق دان کریں اللہ پاک توحید ابر قائم رکھیں پانچ اخت صلاۃ الر قائم رکھیں اللہ پاک ہم سکل جنت الفردوس دان کریں صلی اللہ علیہ نبینا محمد ولا علی وصحبی اجمعین রফত রিস রবি শৌজি লো ই ফির রফত বেক বে মলবে শুরু হি আহ শাদ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 उ रोड बोस्ट विच फम्बर शून्य SORT CODE उ तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टई जिबी टा पाठे इमेल कर उच्छेद्लम राजत्व दिल्ली ज्ञान दिलेन मनोनी मे आरोन सन्ना जो मेहर उद्देश्य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 बुधवार रत आठा पुन सम्प्रचार सकाल साढ़े छाय बांगे बीस टी बांगल